وإذا عليهم آياته وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বিগত কল আলহামদুলিল্লা রবিল পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রব নিষাদ করছেন যেদিন গরম করা হবে তাদের তাদের সম্পদ তার আগের কিছু অংশ আমাদের রয়ে গেছে আসলে চৌত্রিশ নম্বর আজ থেকে শুরু করলে ভালো হবে ইমানদারগণ অনেক আহবার ইহুদেদের আলিমালাগণ ইমামগণ ওয়ার এবং নাসারাদের যারা আবেদ আছে বা তাদের আলিমোলামাগণ এরা সবাই কি করে তারা লোকদের টাকা পয়সা অর্থ সম্পদ বাতিল করে বাতিল তরিকায় খাওয়ার চেষ্টা করে আনসাব আর তারা আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে সরিয়ে রাখে এবং এটা হয়েছে আহলে কিতাবের আলিমারা নবী করিম সাল আলাম যখন ওয়াহিনী আসলেন নবুয় পেলেন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল তিনি হচ্ছেন সঠিক আবী যার কথা তাদের মধ্যে বিভিন্ন লক্ষণ সহকারে আলামত সহকারে বর্ণনা করা হয়েছে সব নবীরাই বলে গিয়েছেন বিশেষ করে ঈশা আলা মুহালাম যে আমাদের পরে যে নবী আসবেন আহমদ মুহাম্মদ ওনার দুটোই নাম হিসাবে পরিচিত এই নবী যখন আসবে তখন তোমরা তাদের কিন্তু হবে সমস্ত এটা করে গেছেন। এবং লক্ষণগুলো বলে গেছেন যে কি চিহ্ন পাওয়া যাবে কিন্তু তারা এই জানা থাকা সত্ত্বেও সেই পরিচয়কে ওনার চিহ্নগুলোকে লুকিয়ে রেখেছে গোপন করে রেখেছে লোকেরা জিজ্ঞাসা করেছে যখন আখরি নবী আসল লক্ষণগুলো কি কি সবগুলো কি ওনার মধ্যে পাওয়া যায় বলেন না তা তো পাওয়া যায় না কারণ এই নবীর অনুসারী হয়ে গেলে তাদের যে সমস্ত সাম্রাজ্য জুড়ে রাখা হয়েছে টাকা পয়সা খাওয়ার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে এগুলো তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে অনেক হালালকে তারা হারাম করে রেখেছে সুবিধা অনুযায়ী সুবিধাবাদ জিন্দাবাদ যেভাবে ফতিয়া দিলে টাকা পয়সা পাওয়া সেভাবে দেওয়ার ব্যবস্থা ইত্যাদি করা আছে এবং মানুষের টাকা পকেটের ঢুকের মধ্যে এই রকমের বিভিন্ন জায়গায় গদি টে বসার ব্যবস্থা আছে এই জমানায় আমাদের জমানায় আছে কিনা কিছু আছে সবাই হাদিয়া তোহা যা কিছু আছে সব সেখানে নিয়ে যায় এবং এগুলো মনে করে যে তাদের হক তারা এগুলাকে খাওয়ার জন্য ব্যবস্থা করে রাখে আর যদি কেউ যদি এমন কোন ওয়াজ করে মানুষ কোরআন হাজি ঠিক মতো জেনে যায় তাহলে সিলসিলা বন্ধ হয়ে যাবে ঠিক একই জিনিস কিতাবদের লোকদের মধ্যে পাওয়া গিয়েছে বিভিন্ন রকমের এই ফর্মুলা তারা ঠিক করে রেখেছে লোকেরা তাদেরকে টাকা পয়সা খাওয়াবে আর সেই উশিলা চলে যাবে এইরকম ব্যবস্থা এই জমানার মধ্যেও পাওয়া যায় তো আল্লাহতালা তাদের কথা উল্লেখ করে তাদেরকে নিন্দা করা আসল উদ্দেশ্য নয় ওইটা যতটুকুন আছে তার চেয়ে আরো বেশি আছে এই উন্মতের জন্য এই উন্মতের মধ্যে জন্য এইরকম গোষ্ঠী পয়দা না হয় যারা নিজেদের সুযোগ সুবিধা সৃষ্টি করে সেগুলোকে ধরে রাখার জন্য মানুষকে দিনের কথা জানতে দেবে না এইরকম যেন এই ধরনের মধ্যস্থতা বা এই ধরনের মধ্যসত্ব ভোগকারী কোন গোষ্ঠী পয়দা না হয় কিন্তু আফসোসের বিষয় এই উন্মতের মধ্যে এরকম যথেষ্ট পাওয়া গিয়েছে তো এরা তো টাকা পয়সা খায় অন্য লোকদের দিন থেকে সরিয়ে রাখে ওয়াসুদ্দিন দুই নম্বর হচ্ছে তারা লোকদেরকে আল্লাহ শহীদ দিন থেকে দূরে রাখে যাতে তারা ডাইরেক্টলি আল্লাহ শহীদ দিন বুঝতে না পারে এবং এগুলো করে করে তারা পয়সা জোগাড় করে সোনারূপা তখনকার টাকা পয়সা রূপা ছিল এখন তো নোট আছে আমাদের কাছে তখন এইরকম নোটের প্রচলন ছিল না তখন স্বর্ণ মুদ্রা আর রা এইরকম প্রচলিত ছিল তো এই যে টাকা পয়সা মানুষ জমায় রাখে এই উপলক্ষে বেশি টাকা পয়সা জমায় রাখা শুধু সিন্ধুক ভর্তি করে করে আর এগুলা জাকাতো না দেওয়া বেশি বকিল হলে তো আল্লাহ করে না কিছু বখিল আছে না তাদের অবস্থা আরো প্রসঙ্গে আল্লাহ জমা করে রাখে দান খয়রা করে না টাকা মানে জাকাত সজা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তালা এখন বলছেন যারা নিজুন যারা জমা করে রাখে পুঞ্জীবিত করে রাখে সঞ্চয় করে রাখে সোনা আর রূপা তাহলে সোনা আর রূপা সোনার অলংকার হতে পারে রূপার অলঙ্কার হতে পারে সোনা রূপার বিভিন্ন রকমের কয়েন জাতীয় গিনি সোনা এগুলো হতে পারে কারণ যদি সরকার টাকা ছাপায় কোন সোনা থাকে না তাহলে এটা কাগজ এটা দাম পড়ে যাবে এটা গ্যারান্টি টাকা পয়সার গ্যারান্টি হচ্ছে স্বর্ণ এবং রূপা তো যারা যাই হোক সোনা রূপা টাকা পয়সা সবকিছুই সম্পদ যারা এভাবে মানে জমা করে রাখে পুঞ্জীবিত করে রাখে শুধু জমার পারে জমা করে আর ও তারা আল্লাহর রাস্তায় এটা খরচ করে না আল্লাহর রাস্তায় খরচে দুটো অর্থ একটা হচ্ছে জাকাত সেটা মেই এর পাশাপাশি নওয়াফুল সাদাকাত গরিব দুঃখী অসহায় কোনটা আসে যদি তাদের ব্যাপারে আলিম হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করেন কঠিন শাস্তির সুসংবাদ হয় না কঠিন শাস্তির দুঃসংবাদ হয় দুঃসংবাদ হয় কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কোনটা তো আসলে মানুষকে সিরিয়াসনেস বুঝার জন্য এই সুসংবাদকে সুসংবাদের উপহাস করে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন এখানে আল্লাহ তালার গোসা আরো বেশি ফুটে উঠেছে এরকম যারা মানুষের সম্পদ ভক্ষণ করে অথবা সম্পদকে পুনজীবিত রাখি জমা করে রাখি খরচ করে না এবং জাকাত দেয় না আসলে যারা বিভিন্ন রকমের ফেরকা অনুসারী শিয়া থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন তরিকা অবলম্বনকারী এদের আলেমা গুলার মেজরিটি মানুষের সম্পদ খাওয়ার পাকাপ্ত ব্যবস্থা আছে ঠিক যুদিনাচারাদের আলমদের যে অবস্থা ছিল এগুলোকে লক্ষ্য করে আল্লা তালা বলেছেন তারা যারা এগুলা খায় তারা কি কঠিন কাজ করে তাদের এই কাজের কথা আসে এটা এটা যে খায় এই ব্যাপার সুন্দর কথা কোট করেছেন তিনি বলেছেন যে হাউল আলিস মানুষের মধ্যে কিছু লোক সাধারণ মানুষরা এদের উপর নির্ভরশীল হয়ে যায় একটা তো হচ্ছে তাদের শাসক গোষ্ঠী আছে যারা হুকুমত চালায় তারা এর পরে সাধারণ মানুষের একটা আস্থা থাকে ওলামাদের উপরে ও বাদের উপরে আর যারা টাকা পয়সার মালিক সমাজে কয়েকটি শ্রেণী আছে সাধারণ মানুষ অনেক কিছু তার এদের উপরে নির্ভর করে একটা সরকারের উপর নির্ভর করে এটা গেল বেসরকারি ভাবে যারা অর্থ টাকা পয়সার মালিক ব্যবসায়ী সম্প্রদায় এদের কিন্তু সমাজে একটা বিরাট ফ্যাক্টর ঠিক না। টাকা পয়সা কাদের হাতে এদের হাতে সমাজের প্রত্যেকটি দেশেই কোটা জাতির মেজরিটি পশা কাদের হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন এই টাকা পয়সার মধ্যে বলেছেন অফি আমি হাক উল্লে সাহ মাহরুম তাদের সম্পদের মধ্যে যারা গরিব দুঃখী অসহায় আছে তাদের একটা হক আছে তাদের একটা হিসা আছে অংশ আছে এরা আরেকটা শ্রেণীর লক্ষ্য হল ওলামা এবং অব্বাক যারা আলেম সুফি সাদক দরবেশ এদের একটা প্রভাব আছে এরা একটা ফ্যাক্টর সমাজের মধ্যে মানুষ টাকা পয়সা দরকার হলে হয়তো ধনীদের কাছে গিয়ে হাত পাত আর তাদের জীবনে দিন ইসলাম শিক্ষা ইত্যাদির জন্য এখন এরা সবাই যদি এরকম করে জাকাত দেবে না আর আলি মোলামারা টাকা পয়সা খাওয়ার তরিকা বানিয়ে নিয়েছে পকেট ভর্তি করা তাহলে এই সমাজের অবস্থা কি হবে ফেসাদ এইরকম ভাবে সমাজের এই শ্রেণীগুলোর অবস্থা যদি ফাসাদে পরিপূর্ণ হয়ে যায় তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আলে মোলামা পর্যন্ত যদি টাকা পয়সা দুর্নীতির মধ্যে ডুবে পড়ে তাহলে ওই সমাজের অবস্থা কি হবে এই ব্যাপারে আবদুল্লা ইবুল মোবা মাহমুদুল্লাহ আলম বড় আলেম তিনি আর একটি কবিও ছিলেন তিনি সুন্দর করে একটা কবিতা দুটো লাইন লেখলেন ও ওহাল আফসাদ ইল্লাল মুলুকু আসবা নুহা দিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে দুই শ্রেণীর লোক ছাড়া আর কারো মাধ্যমে নয় এক শ্রেণীর লোক হচ্ছে শাসক সম্প্রদায় শাসক গোষ্ঠী আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা ওলামায় সু যারা দিনের আলেম ওলামা মুফতি ফির দরবেশ ফকির ইত্যাদি সেজেছে পীর মশাই সেজেছে আর তারা তারা টাকা পয়সা দিকে তাদের নজর চলে গিয়েছে তাহলে ওই সমাজের দিন আর ভালো থাকার কথা নয় সমস্যা না হয় আল্লাহ করলেন তারপরে তারা যে আর এরা আলিমাল টাকা টাকাকে জমা করে জাকাও তো দেয় না করে না তারা কি জানে কি জিনিস জমা করছে এই জমা করা টাকা পয়সা রূপা। উপায় ওলাইন হাফিজ্লাহ আল্লাহ রাস্তা তারা এগুলো খরচ করে না বাম তাদেরকে কঠিন আজাবের কঠিন শাস্তির সুসংবাদ দিন মানে দুঃসংবাদ দিন সেটা কি পরের আয়মাফিন যেদিন তাদের এই টাকা পয়সা সোনার যেগুলো কি জমা করে রেখেছে এগুলো সবকে আমাদের ময়দানে আল্লাহ হাজির করবেন জাকাত দেয় নেই জমা করে রেখেছে এগুলাকে সব আল্লাহ ময়দানে তাদের জন্য হাজির করে ফেলবেন করে কি করবেন সেগুলোকে জাহান নামের আগুনে গরম করবেন সোনার কি গরম করবেন টাকা পয়সার বিনিময়ে যে স্বর্ণ পাওয়া যেত সেই স্বর্ণকে আল্লাহ সেভাবে নিয়ে এসে পাত সিট বানিয়ে আগুনে মধ্যে গরম করবেন খুব করে জাহানামের আগুনে সাধারণ আগুনে গরম করবেন না হ্যাঁ জাহান্ন শক্তিশালীনের তুলে শক্তিশালী বিহা জিবা হুহুম সেই সোনা রূপার পাত দিয়ে তাদের কপালকে সেক দেওয়া হবে এরকম করে সেক দেওয়া হবে না তারপরে ওয়া বহুম অথবা তাদের সাইডের মধ্যে শ্যাক দেওয়া হবে সাইড এরকম সাইডের মধ্যে তারপরে শেঁক দেওয়া হবে ওয়া জহুরুহুম তাদের পৃষ্ঠ দেশ তাদের পিঠের মধ্যে শ্যাক দেওয়া হবে তিন জায়গায় শ্যাক দেওয়া হবে তিন জায়গার কথা কেমনি কেন মেনশন করা হলো মোদ কেলাম তার সিরে বলেছেন যখন জাকাত নিতে আসে কিছু চাইতে আসে প্রথম চাইলে সে কি করে কপালটা কুচকে যায় হ্যাঁ আমার আসে দিলে তো কমে যাবে তার চেহারার মধ্যে উঠে কপালের মধ্যে বিশেষ করে এরকম কুচকে যায় না এরকম করে এরপরে সে এখন দেবে না দিয়ে কি করে এদিকে এখন পিছনের চলে যায় তার মানে চলে গেলে ঢুকে যাচ্ছে এইভাবে গুলো এই যে এই এটা দেখালো এই পাশের মধ্যে তাকে ঐখানে সেক দেওয়া হবে আর যখন পিঠ দেখিয়ে উল্টা দিকে ঢুকে গেল তখন পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে তিন জায়গায় এই স্যাক দেওয়া হবে যে যে তিনটি জায়গা কে দিয়ে সে না দেওয়ার কাজ করেছে সেঁক দেওয়া হবে আগু জাহানের আগুনি জ্বালিয়ে জ্বালিয়ে আর বলা হবে হা দাম এই যে এখন মজা পাচ্ছ আদা পাচ্ছ যে জিনিস দিয়ে সে জিনিসটি কি যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে পুঞ্জীভূতি করে রেখেছিলে জমা করে রেখেছিলে খরচ সম্পদ জমা দে রাখা এক নিসায় তোমরা পড়ে গিয়েছিলে একটু জাকাত মাত্র করা আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট মাত্র সেটা দিতেও তোমরা সাড়ে সাতানব্বই পার্সেন্ট তোমাদের কাছে থেকে যাবে এতটুকু দ্বিতীয় তোমাদের এত কষ্ট হয়েছে আমি দিয়েছিলাম। আর দিয়ে আমি বলেছিলাম অমিমা রাজা কোন আমি তাদেরকে যে রিজেক্ট দান করি সেখান থেকে তারা যেন খরচ করে তাহলে তারা জান্নাতি হবে না কামিয়াব হবে সেটা করি আমার দেওয়া সম্পত্তি আমার কাজের জন্য আমি যে হুকুম করেছি মাত্র আড়াই পার্সেন্ট দিবা সাড়ে সাতানব্বই পার্সেন্ট তোমার কাছে থাকবে তাও দিতে পারো এত মহব্ব তোমার মালের হয়েছে এখন মজা খাও হ্যাঁ মা কেন তুমি আমফিকুম এটা হচ্ছে তোমরা যা জমা করেছিলে তোমাদের জন্যে জমা করে রেখেছিলে তুমি কাজেই এখন মজা খাও স্বাদ গ্রহণ করো যা তোমরা জমা করে রেখেছিলে যা তোমরা জমা করে রেখেছিলে তাই না জাকাত না দেওয়ার শাস্তি সরাসরি জাকাতে অর্থকে সোনার উপর পাতে এগুলোকে সোনার উপর পাত গুলাকে গরম করে স্যাক দেওয়ার পদ্ধতি এটা একটা এসেছে আবার আরেকটি কথা হাজির শরীফ এসেছে যে এই সোনার উপাকে দুই রকমের গরম করে দেয় সবচেয়ে ডেঞ্জারাস আরব দেশে সেটাকে বলে সুজা আমি সুজা মানে বীর অরিজিনালি সুজা শব্দের অর্থ জানেন বীর বীর মানে কি কাউকে ভয় করে না খুব সাহসী তো খুবই মারাত্মক আগ্রাসী সাপ কে বলা হয় আরবিতে সুজা এবং তার ব্যাখ্যা হাজির শরীফ এসেছে যে তার চোখ দুটো বড় একেবারে সাংঘাতিক স্পট রয়েছে কালো কালো এরকম করে সোনাচলে কালো কালো স্পট এরকম বিষদ সাপ বানানো হবে তার সম্পদকে যে সম্পদের টাকা দেয়নি ওই সম্পদটা কি করবে তাকে তার পা থেকে শুরু করবে রাপ করে করে করে করে পেঁচিয়ে দিকে এসে তার গলা বন্ধে পেঁচিয়ে চেহারার দিকে মাথা কানে এরকম করে ধরবে সাঁকা মাথা কিরকম করে থাকে এরকম না এরকম করে ধরবে ধরে তার এই দুই গালে ছেদকাইহে দুই টিকের মধ্যে ঠোকর মারবে এই ঠোকর যে মারবে এটা কিরকম বিষয় হবে এমনি রকম সাপ বাদ দেন সাধারণ বিশতার সাপ যেগুলো চিকিৎসা না করা যায় মরে যাচ্ছে তাই না আর জাহান্ন বা আখেরাতে কি আর মরে সুযোগ আছে মরে গেলে তো যে বৃষ্টির দিন ভোগে মরে গিয়ে শ্বাস হয়ে আর তার শাস্তি নাই কিন্তু এই সাপ তো এই দুই চার দিন কামর দেবে না তাকে জাহার নামে দত দিন কামর কামড় দিতেই থাকবে তাহলে আজকে যারা জাকাত দিচ্ছে না তাদের কি অবস্থা তারা কি চিন্তা করতে পারছে এগুলো কিসের মায়া কিসের লোভে এই সম্পদকে জমা করে রাখছে সাপ গুলো দুই ঠোকর আর বলবে আনা কাঞ্জুকা আনামা লুকা আনা কাঞ্জুকা আনামা লুকা আমি তোমার পুঞ্জীবিত্তি করে রাখা সম্পদ আমি তোমার জমা করে রাখা সম্পদ আমি তোমার মাল আমি তোমার মাল খাও মালের মজা অতঃর আল্লাহ আবার চলে আসছেন সুরাত সুরা আনফালেদি যুদ্ধ জেহাদের কথা আছে সেই প্রসঙ্গে আবার এসেছে সেটা একটু পরে আসবে অবশ্য এখন আরেকটি বিষয় এসেছে সেটা হচ্ছে মক্কার কাফের গণ এই মক্কার মসজিদুল হারাম জাগাটার যেমন পবিত্রতা আছে হজের সিজন উপলক্ষে শাহরুল হারাম আছে হারাম মাস আছে কয়েকটি সেগুলো আল্লাহতালা যেভাবে হুকুম দিয়েছেন মক্কার লোকেরা নিজেদের সুবিধার জন্য এগুলোর মধ্যে পরিবর্তন করে ফেলেছে সেই খবর এখন আল্লাহতালা বলছেন ইতুদর সীকিত বিল ফি কি বিল হি অলক সামিমিহ অদ্দীন উলক ফলাত মূি হিন্নম নিশ্চয় মাস মাসগুলোর গণনা আল্লাহর কাছে বারোটি মাস হিসাবে আছে আল্লাহ তালা কাছে বছরে কয়টি মাস বারোটি মাস ফি কিতাবিল্লা আল্লাহর কিতাবে লেখা আছে কবে থেকে আল্লাহ লিখেছেন তখনই করে রেখেছেন এই যে মানুষ বারো মাসের হিসাব করে ক্যালেন্ডার পঞ্জিকা আছে এগুলা মানুষের আবিষ্কার নয় অরিজিনাললি অরিজিনাললি আল্লাহ তালার কাছেই এই বারো মাস বারো মাসে এক বছর এটা কোন বৈজ্ঞানিকের আবিষ্কার নয় এটা আল্লাহ রা আলমিনেলা মনে রেখো আল্লাহ এই যে সময়কে সময় নির্ণয়কে ঠিক করে দিয়েছেন যে অবস্থা তোমরা এখন দেখতে পাচ্ছ বারো মাসে এক বছর হিজরি মাসের যে আরবি মাসের অরিজিনাল যে গণনা এটা যেদিন থেকে আল্লাহ করেছেন সেদিন থেকেই আল্লাহ বানিয়ে দিয়েছেন যদিও আরতদের কাছে ক্যালেন্ডার অমররা দিলে আনু সময় হয়েছে কিন্তু তারা জানতো যে এই মাসগুলোর গণনা নাম এটা কিন্তু হঠাৎ অমরাদুজামানা থেকে শুরু হয়নি মহরম সাফর রবিউর এই যে বারো মাসের নাম আছে এগুলা নবী করিম সালামের আসার আগেও আরবদের মোশ্রিকরা ওইগুলা জানত এবং হিসাব নিকেশ তাদের কাছে ছিল কিন্তু সন গণনা তেরোশ কত না চোদ্দশো কত যে এখন আমরা গণি এই গণনাটা তাদের কাছে ছিল না কিন্তু মাস যে কোন মাস গেল কোন মাস আসছে মোহরমের পরে সফর সফরের পরে রবিউল আউ্ল এগুলো কিন্তু তাদের কাছে ছিল এগুলো মানুষ কোনোদিন হারাইনি এটাই অরিজিনালি আদম আছে তার মধ্যে এখন পরে অবশ্য অন্যান্য সন আবিষ্কার হয়েছে যেটা এখন আমরা ইংরেজি সন দেখি এগুলো অবশ্য এই সন এর আইডিয়া তারা বের করেছে বাংলা শন আছে এটা মানুষের বাদশাহ সময় আপনার রেভিনিউ কালেকশনের জন্য তারা একটা ই বের করেছে ইত্যাদি কিন্তু অরিজিনাললি বারো মাসে এক বছর এটা কিন্তু আল্লাহ তালার দেওয়া মানুষের কাছে শুরু থেকে আর সেটার ভিত্তি হচ্ছে চন্দ্র মাস এবং যেটা আরবি হিসাবে আমরা হিসাব করে থাকি সেটা এইভাবেই আরবদের জমানায় মস্যদদের জমানায় চলে আসছে প্রথম মাস মহরম তারপরে সফর তারপরে রবিউল আউ্ল তারপরে রবিউ সান এইভাবে চলে আসছে এখন এই বারো মাস তো আছে আল্লাহ তালার কাছে আর কি আছে মিনহা আর বা আল্লাহ তারা হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন হারাম মাস আর বাড় হারাম মাস মানে হল যে মাসগুলো একটু পবিত্রতা বেশি যে জিনিস পবিত্র যেটা ব্লেসড বেশি বরকতময় ওটাকে হারাম বলা হয় এই জন্য সবচেয়ে বড় মসজিদ যেটা এই মসজিদের নাম কি আল মসজিদুল হারাম তাই না হারামুল আকস মসজিদ কে বলা এখন আবার একটা প্রশ্ন আসতে পারে কি করেন যে আমরা তো জানি হারাম খারাপ জিনিস যেটা জায়জ নাই আর এত বড় আল্লাহ সবচেয়ে নিজের যেটা ঘর সেটা নাম মসজিদ হারাম কেমনে হয় হারাম কি কারণে হলো হারাম যে এখন হালালের বিপীত যে হারাম যেটা খারাপ জিনিস এই জিনিসের দিকে না তাকিয়ে আমরা যখন হারাম করি না হারাম খাই না আমরা আল্লাহর হুকুমকে মানি আল্লাহর হুকুমকে সম্মান দেখাই মদ খারাপ শুধু এই কথা যেমন ঠিক কিন্তু মদ খাওয়া নিষেধ এটা আল্লাহর হুকুম এই জন্য এইগুলাকে হারাম শব্দটা এসেছে অনেক সম্মানিত অনেক পবিত্র এই জন্য আল মসজিদুল হারাম সবচেয়ে সম্মানিত সবচেয়ে পবিত্র যে মসজিদ সেটা হচ্ছে আল মসজিদুল হারাম সেখান থেকেই আশ হরুল হরণ হারাম মাস যে মাসগুলো বেশি সম্মানিত বেশি আল্লাহ চারটি মাসে হজ উপলক্ষে হজ উপলক্ষ তিনটি হারাম মাস কোনটা দিয়ে শুরু হয় দিল কাজা মুহারম এই তিনটা একসাথে আর ওইদিকে মাসখানে একটা আছে সাবানের আগে সেটার নাম কি রাজাব রাজাব হল আর কি আর হজের মাস হল দিল যাওয়ার ব্যাপারে ফেরত মাস হিসেবে নিরাপত্তার জন্য মহারম তিনটা হজ উপলকে যেন এই তিনটি মাস আরবরা কোনো ধরনের লড়াই যুদ্ধ রক্তপাত না করে হাজিদের নিরাপত্তা যেন হয়ে যায় তো এটা তো বোঝা গেল হজ উপলক্ষে আবার ওইদিকে রজব কেন ওই সময়ে সম্পর্ক কি ওই সময় সম্পর্ক হলো যে হজ উপলক্ষে অনেকেই আসে কিন্তু তার আগে কেউ কেউ উমরার জন্য আসার জন্য তারা এত ঘন ঘন অমরার জন্য যায় না যেভাবে এখন যায় তারা আসতো মেইনলি যে হজের গ্যাপ দিয়ে বহু আগে রজব মাসে অনেকেই তখন তারা উমরা করতে আসতো সেই উপলক্ষে আল্লাহ রজ মাস কেউ হারাম ডিক্লে চারটি হারাম মাসের বর্ণনা যেগুলাকে আল্লাহ বলে আল্লাহর বৎসর হচ্ছে মাসের শুরু থেকেই আর তার মধ্যে চারটি হচ্ছে হারাম যেগুলাকে পবিত্র মনে করতে হবে সম্মান করতে হবে কোনো খুন খারাপি হত্যা যুদ্ধ যুদ্ধপা ইত্যাদি করা যাবে না এটি হচ্ছে আল্লাহ তারা পক্ষ থেকে সুস্পষ্ট এবং মজবুত দিন এই চারটি মাসকে হারাম মাস আপন জাগায় রেখে দেওয়া সম্মান করা এই মাসগুলোর মধ্যে তোমরা কোনো ধরনের জুলুম করো না মাসের মধ্যে জুলুম কেমন হয় আরব দেশে যেহেতু তারা ইব্রাহিম আলা ইসলামের কাছ থেকে হারাম মাসের আয় পেয়েছে তারা মেনে আসত কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে একটু বিভিন্ন রকমের স্বার্থ সুবিধার কারণে তারা হারাম মাসকে নিয়ে একটু শিনিমিনি খেলতো। বিশেষ করে মহরম মাস হ্রদের মাসের জিলকাদাও মানে জিলহাজাও মানে এখন মহরম মাস আসলে চিন্তা করে যদি কোনো সময় যুদ্ধরুদ্ধ হয় যে দুই মাস যুদ্ধ করি নাই তাদের আবার অনেকেরই মেইন ইনকাম ছিল যুদ্ধ থেকে আর দেখা যায় যে তাদের আসা এটা হলো তাদের মেইন ইনকাম দুই মাস বসে আছে যুদ্ধ করতে পারছে না অ্যাটাক করতে পারছে না এখন তারা কোন কোনো বসে চিন্তা করে যে এই বছর হজের সময় ডিক্লেয়ার করে যে এই বছর আমরা তখন তারা ওই মাসে যুদ্ধ বিগ্রহ শুরু করে দিত এটা আল্লাহ তালা একটা বড় প্রিন্সিপাল যে কোন মাসকে আল্লাহ কোন মাসের তুলনায় অধিকতর আল্লাহ তালা কি করেছেন মর্যাদা দিয়েছেন এটা প্রায় আসে জমিনের মধ্যে অনেকগুলো মসজিদ আছে কিন্তু কয়েকটি মসজিদ কে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন কিনা কয়টা তিনটা মসজিদ কে তিনটা মসজিদ উন্নীস আকসার কি দুর্গতি যাচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন উম্মদকে মুজিদ আকসার ফেরত দিয়ে আর এভাবে এক জমানা থেকে আরেক জমানা এক মাস থেকে আরেক মাসের একটা ফজিলত দিয়েছেন রমাদান মাস আল্লা ফুল দিয়েছেন আবার শেষ দশ দিনে আল্লাহ ফজিলত দিয়েছেন লাইলে কদরের এক রাতের সমস্ত রাতের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন সব তাই মেদের জুমার দিয়ে বেশি ফজিলত দিয়েছেন এরকম আল্লাহ তালা চুজ করেন কোনো সময় এটা আল্লাহ তালার একটা প্রিন্সিপাল যে তিনি কোন কোনো জায়গায় এটা এটাও আমাদের এবাদত আল্লা তালা যেটাকে স্পেশাল মর্যাদা দিলেন আমরা সেটাকে সেই মর্যাদা দেব শুক্রবার যদি জুমার দিন যদি মুসলমানের যেন অন্য দিনের মতো তো হলো না জুমার দিনে কাহ পড়তে হয় ওই দিন জুমা গোসল করাটা শুন্য ওই দিন একটু আগে মসজিদে আসতে খোদ বা হয় তাই না একটু আসে না আর কেউ যদি জুমা অন্য দিনের মতোই মনে করে তাহলে তো সেই মর্যাদা দিল না তো আল্লাহ তালা ওই আরবদের মধ্যে এই ট্যান্ডিসি যখন হয়ে গেল কোরআদের মধ্যে যে তারা মহরম মাস আর হারাম মনে না করে কোন কোনো বছর বলে এই বছর মোহরম আমরা হালাল ধরে নেব এই বছর তার পরিবর্তে সফর হবে হারাম মাস আবার পরের বছর না এই বছর ঠিক আছে আবার মহরম এখন হারাম মাস সফর হালাল হয়ে যাবে এইভাবে তারা হেরফের করে ফেলতো তা আল্লাহ তালা বলেন যে এগুলো আল্লাহ শরীয়ত এগুলো নিয়ে তোমরা এরকম করোনা মুফি হিনা আনফুসাকুম এগুলোর মধ্যে হের ফের করে তোমরা নিজেদের উপরে জুলুম করো না এই প্রসঙ্গটা গেল একটা হুকুম দিয়ে আর ওই সময় আবার আছে তখন তো আবার হারাম মাসে যুদ্ধ করতে হয় যদি মুসলমানরা নিজেরা যুদ্ধ কোন জায়গায় অ্যাটাক করে শুরু করে দিবে না এটা হলো এই মাসের সম্মান কিন্তু তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা জবাব দিতে পারবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সালাম হারা মাসেই যখন তিনি তিনিা তারা হারা মাসেই প্রস্তুতি নিচ্ছে অতর্কিত হামলা করার জন্য তিনি তখন সেদিকে রানা হয়ে গেলেন অনেকে বললেন যে এটা কেমন কথা রসুল সাল্লাহ সাল্লাম তোর দেখা যায় হারা মাসটাকে মানতেছেন না তখন আল্লাহ তালা বলে দিলেন যে দেখো যখন তারা যুদ্ধ করে দেয় শুরু করে দেয় তখন কিন্তু তোমাদেরকে এটার মোকাবিলা করতে হবে সেটা তখন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না কত এলুন মুশরে কি আর মুশ্রেক দেখে তোমরা এইভাবে ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করো যুদ্ধ করো যেভাবে তারা তোমাদের সঙ্গে লড়াই করছে যুদ্ধ করছে সেই ক্ষেত্রে তোমরা আবার হারাম মাসের দোহাই দিয়ে হেজিটেশন করো না মুত্তাকিন। আর মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালা মোত্তাকিদের সঙ্গে আছেন তারা আল্লাহর হুকুম মেনে চলে স্বাভাবিক অবস্থায় তারা মাসকে সম্মান করে আল্লাহ সেটা অবশ্যই করবেন কারা মোত্তাকি কিন্তু যুদ্ধের কারণে যেতে হলে তোমরা সেটা করতে পারবে এই ব্যাপারে শরীরের কোন ভয় বা এরকম শরীরে লঙ্ঘন হচ্ছে মনে করার কোন কারণ নেই নিশ্চয় আরেক মাস পরে নেওয়ার কাজ যেটা তারা করে এ কাফের গন মোসের গণ জিয়া দাতুন ফিল কুফর। আল্লাহর প্রতি কুফরি করার পাশাপাশি এই কাজটা করে আর এক ডিগ্রি বেশি কুফরি বাড়িয়ে দিল যে আল্লাহর হারা মাসকে পর্যন্ত ঠিক রাখলো কেন তারা এগুলা করে বল তারা হালাল করে আরেক মাসে আবার মোহারমকে আরেক আরেক বছর গিয়ে আবার হারাম ঘোষণা করে দেয় এরকম উল্টাপাল্টা তারা ঘোষণা করে থাকে এই কথাগুলো তাদের আরো বাড়িয়ে দেয় এই কাজগুলো মা যাতে করে তারা আল্লাহ গণনা ঠিক করে দিয়েছেন সিরিয়াল করে দিয়েছেন সেটার মধ্যে তারা গন্ডগোল করে ফেলে গোলমাল পাকিয়ে ফেলে তালগোল পাকিয়ে ফেলে আর যেটা হারাম ছিল সেটাকে তারা হালাল ঘোষণা করে দেয় কেন কাফেররা এরকম করে তাদের এরকম খারাপ কাজগুলো গুনার কাজগুলো অপকর্মগুলো শরীর বিরোধী কাজগুলো তাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ফুটে উঠলো তারা মনে করে একটা বিরাট কাজ করেছে তাদের মধ্যে একজন লিডার আছে সে এটা ইয়ে করে পরামর্শ করে এসে আরাফতের ময়দানে ডিক্লেয়ার করে দেয় দিস ইয়ার মহারম মাস হারাম থাকবে না হারাল হয়ে যাবে তার ঘোষণা দেয় কি বিরত্বের সাথে গর্বের সাথে সমস্ত কুফরি এই কাজটা কত সুন্দর কাজ কত আকর্ষণীয় আল্লাহ তালা তাদের কপাল খারাপ করেছেন এইভাবে যারা আল্লাহর হুকুমকে বানানো অস্বীকার করে কুফরি করে এদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন না এই জন্য যারা কুফরের মধ্যে লিড করে তাদের ভাগ্যে অনেক সময় হেদায়ত জুটে না যেটা আবু লাহাবের এবং আবু জাহালের কিমতে জুটেনি এই কথার পরে এখন আরেকটি যুদ্ধের কথা আসছে সেটা হচ্ছে তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত আপনারা জানেন তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ জীবনের প্রায় শেষ বড় যুদ্ধ হচ্ছে কোনটা আর নবী কারি সাল্লাম হুকুম এটাই যে তোমরা আসো তিনি মুসম্মকে নিয়ে গেলেন বিরাট বাহিনী নিয়ে এবং অনেক বড় স্যাক্রিফাইস করতে আবেদন করেছেন টাকা পয়সা বেশি লাগবে রসদ সরঞ্জাম বেশি লাগবে অস্ত্র বেশি কিনতে হবে টাকা পয়সা কেমন চেয়েছেন এমন আহ্বান করেছেন করেছেন সব নিয়ে আসছেন অমরাজ করেছেন অর্ধেক নিয়ে আসেন ওসমানা দেলা আনু কি করেছেন একশো উঠ বুজাই করে রসদপত্র এই একশো উঠের বহর দেখে রসুল কি বললেন না আল্লাহ ওসমান ওসমানের কোন চিন্তা নাই এরপরে তার কি আমল আছে আর না আছে এই উঠ আল্লাহর কাছে তার ঠিকানা কনফার্ম করে দিয়েছে এইভাবে তিনি আবেদন করেছেন টাকা পয়সা দেওয়ার জন্য শারীরিক ভাবে সবাইকে নাম লেখাতে বলেছেন তাদের কাহিনী আরো তিনজন সাহাবের স্পেশাল কাহিনী এগুলো আসবে তো যারা যায়নি বা যেতে গরমের কারণে হেজিটেশন করেছে যাবে কি যাবে না এরকম চিন্তা করছিল তাদের ব্যাপারে আল্লাহ মোলামত করে হে ইমান তার হয়েছে যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ রাস্তা বের হয়ে যাও আল্লাহ রাস্তা সময় দিতে চলে আস তোমরা জমিনকে আঁকড়ে ধরে পড়ে থাকো জমিনকে ধরে রাখো কামড়াইয়ে বের হতে চাও না তোমরা কি দুনিয়ার জীবনকে পেয়ে খুব খুশি হয়ে গেছ দুনিয়ার জীবন খুব মজা লাগছে তোমাদের কাছে কি জানি চলে গেলে জানটা চলে যায় না এই ভয়ের মধ্যে আছ মনে রেখে দুনিয়ার জীবনের সুখ শান্তি মজা সাদ আখরা তুলনায় কতটুকুন তার এক্সাম্পল একটা হাদিসি তিনি দিয়েছেন মুনিয়া ফিলাতে ইমা তার কেউ দুনিয়ার তুলনায় আখরাতে তুলে দুনিয়ার সুখ শান্তি মজা এবং সময় কতটুকু পরিমাণ তোমরা যদি কেউ সেটা বুঝতে চাও তাহলে তুমি একসময় সমুদ্রের পারে গিয়ে তোমার আঙ্গুলটা ডুবিয়ে দাও সমুদ্রের মধ্যে এরপরে আবার আঙ্গুলটা উঠাও কতটুকুন পানি তোমার আঙ্গুল ধারণ করেছে সমুদ্র থেকে এক ফোটাও এক ফোটাও থাকবে না তার কম তখন উঠালা আর সাগরটা কত বড় গেছে। তোমার দুনিয়ার এত মজাদার বাড়ি ঘরে ওই আখরাতের তুলনায় ওই সাগরের তুলনায় হাতের আঙ্গুলে যা কিছু পানি এই পরিমাণ। হে মুসলিম তুমি তোমার করবে ডাকে সাড়া না দিয়ে নবীর আহ্বানে সাড়া না দিয়ে তো তাহলে দুনিয়ার তুলনায় আখরাত এত বড় এই আখেরাতের কামিয়াবি সুখ শান্তি জান্নাত অর্জন করা আর সেটা না করতে গিয়ে কেউ যদি দুনিয়ার মজার জন্য পড়ে থাকে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আমি এভাবে তোমাদের আহ্বান করলাম এরপরেও তোমরা যদি বের না হও বিভিন্ন ওদের অজুহাত দেখি তুমি অসুস্থ আছো তোমার বিবি অসুস্থ আছে এগুলো পরে আসবে বিভিন্ন দুর্বল মানা কিছু মুসলিম ছিল কিছু মুনাফিক ছিল তারা বিভিন্ন ওজন নিয়ে এসেছিল তো আল্লাহ তালা বলেন যদি তোমরা সত্যিকার ওজন না থাকা সত্ত্বেও বের না হাও তাহলে আল্লাহ তোমাদের কঠিন আদাব দিবেন। সেই জাহান নামের আদাব কত কঠিন হবে ও কৌমন গায়ে রাখুম আর তোমাদের পরিবর্তে আল্লাহ তালা এমন লোকদেরকে নিয়ে আসবেন যারা আল্লাহর জন্য যান দিতে কোন পিস পা হবেনা করবে না বের হতে কোনো রকমের এক্সকিউজ ওর আপত্তি দেখাবে না আর তোমরা আল্লাহকে কোন ক্ষতিগ্রস্ত করতে পারবে না তোমরা চাইলে নিজেদের জন্যে তোমরা যদি করতে চাও করো আর যদি না যাও তোমাদের না যাওয়াতে আল্লাহ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং এই যুদ্ধে আল্লাহ তালা তোমাদেরকে না পেলে তিনি কিছু করতে পারবেন না মনে করো না আল্লাহকে একটু ক্ষতি করতে পারবে না আল্লাহ পারবেন ক্ষমতা আছে তিনি একা চাইলেই তাদেরকে হালাক করে দিতে পারেন নমরুদের মোকাবেলায় একটি মশা দিয়ে আল্লাহ হালাক করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তো চান এই উম্মত কাজে লাগিয়ে তাদেরকে আল্লাহ তালা আখে রাখতে দেবেন এ যে এখানে বলেছেন আল্লাহ তালাউম তোমাদের পরিবর্তে অন্য কাউকে আল্লাহ নিয়ে আসবেন আল্লাহর কাজে লাগাবেন এখান থেকে আলিমা সুন্দর একটি আল্লাহ আল্লাহ আমিলনা তাস্তাব্দ যে আল্লাহ আমাদেরকে দিনের কাজে ব্যবহার করেন আমাকে দিনের জন্য কাজে লাগান আর আমার পরিবর্তে আমাকে বাদ দিয়ে আল্লাহ কাউকে নিয়ে আসেন না আমার জায়গায় আল্লাহ না যে আল্লাহ আমাকে দিনের কাজে লাগান আমাকে দিনের দাওয়াতের কাজে লাগান, আমাকে তালিমের কাজে লাগান আমাকে দিয়ে আপনার দিনের খেদমত করান আমাকে দিনে আপনার দিনের একামতের কাজ করান আমাকে দিয়ে দাওয়াতি দিনের কাজ করান আমাকে দিয়ে আপনারা দিনের জন্য সকল কিছু করার জন্য আমাকে তৌফিক দেন আমি যেন দিনের কাজে ব্যবহৃত হই এইটাকে ভালো তো না না আর যদি আমাকে আল্লাহ বেশি ব্যবহার না করেন অন্যদেরকে নিয়ে আল্লাহ কাজ নেন আর আমি আল্লাহ দিনের কাজে লাগলাম না তাহলে কত ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমিলনা সরাহুল্লাহ ফকদনা সরা তোমরা যদি আল্লাহ নবীকে সাহায্য না করো ওখানে তাকে ক্ষতিগ্রস্ত ইল্লা তানসুরুহ তোমরা যদি তাকে সাহায্য না কর এই তাকে বলতে এখানে বলা হয়েছে রসুল সাল্লাহকে কারণ তিনি ডাক দিয়েছেন যুদ্ধের জন্য ইল্লা তানসুরুহ কেউ না। এই আখরা দিন যখন কাফেররা তাকে বহিষ্কার করে দিল বাই হতে বাধ্য করলো তিনি মক্কা থেকে বের হতে বাধ্য হলেন না কোন সময় হিজরতের সময় তখন তো তোমরা কেউ তার সাথে ছিলেনা একজন ছিল শুধু তিনি দুইজনের একজন ছিলেন তার সঙ্গে মাত্র আরেকজন ছিলেন তিনি কে আবুবা কর্লাহ ওনাকে একলাই সাহায্য করেছেন তোমরা ছাড়াও তো আল্লাহ ওনাকে সাহায্য করতে পারেন তোমরা যদি সাহায্য না করো আল্লাহর সাহায্যের বহু ব্যবস্থা আছে সেই সময় কি হয়েছে দুইজনের একজন তিনি কোথায় ছিলেন ইদ হুমা ফিল গর যখন তারা দুজনেই গুহার মধ্যে ছিলেন কোন গুহায় গার সাউর গার হেরা না হেরা হলো তো ওহিনা দিল হর জন্য ওহি পাওয়ার জন্য আর মদিনা যাওয়ার পথে যেখানে আশ্রয় নিয়েছিলেন তিন দিন সেটা হলো গার সাউর সাউর গুহার মধ্যে সাউর পাহাড়ের অনেক উঁচু পাহাড় সে পাহাড়ের গুহায় সেই পাহাড়ে উনি পৌঁছে গেলেন আর তারা চতুর্দিকে ঘোষণা করে দিল কে মোহাম্মদ বা মৃত ধরে তার জন্য কত উঠে পুরস্কার তিন দিনে চোখের ফাঁকি দিয়ে মোদিনা পৌঁছা তাদের নাগালে বাইরে যেতে পারবে না তারা মনে করেন কোথায় লুকিয়ে আছে এখন ওই সময় তিন দিনের জন্য তিনি উল্টা দিকে গিয়েছেন মোদিনা দিকে না গিয়ে যখন ওই সময় কথা মনে তিনি তার সাথীকে বললেন হে সাথী তুমি চিন্তিত হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন কাকে বললেন সাথীটাকে কারণ আবুকার তারা তো এসে গেছে তাদের আওয়াজ পাচ্ছি এবং আমাদের গুহার সামনে এসে গেছে তারা যদি শুধু তাদের পায়ের পাতার নিচের দিকে তাকায় ওই লেভেলে আমাদের গুহার গেট গর্ত এই পায়ের দিকে থেকে নিজে তাকাই যদি এরকম করে একটু দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে এখানে তিনি নিজের জন্য ভয় এত ভীত নয় কার জন্য তিনি বেশি আশঙ্কায় আছেন তখন এই কথা শোনার পরে আবুকরা তিনি সান্তনা দিলেন তিনি বললেন আবু বাকর তোমার ধারণা কি দুইজনের ব্যাপারে যে দুইজনের সঙ্গে তিন নম্বর আছেন তিনি আবু বাকর নিশ্চিন্তে থাকেন আল্লাহ ওনাকে নিশ্চিন্ত করে দিলেন আল্লাহ নিশ্চিন্ত করে দিলেন্লাহ আল্লাহ তার উপর সাকিনা নাজিল করে দিলেন কার উপর নাজিল করলেন মেজরিটি তফসির ওয়ালারা বলেছেন যে রসুল উল্লাহ সাল আল্লাহ সাকিনা দিলেন যে কারণে তিনি আবু কারাদুকে এই সাকিনার খবরটা দিতে পারলেন নিশ্চিন্ত বললেন চিন্তা করোনা আল্লাহ আমাদের সঙ্গে আছে আল্লাহ তালা রসুল দিলের মধ্যে এই সাকিনা দিয়েছিলেন যার ফলে উনি একটুও চিন্তাগ্রস্ত হননি কিন্তু আবু কর্লা আনু চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন এই অর্থ ঠিক আছে না ঠিক আছে কিন্তু আরেকটা অর্থ পাওয়া যায় আল্লাহ আমাদের সঙ্গে আছেন আপনি নিশ্চিন্ত থাকেন এটা শোনার পরেই আবু কর্জুল্লাহ আনু মধ্যে আল্লাহ তারা তার দিলের মধ্যে সাকিনা ঢেলে দিলেন আর ওনার চিন্তা থাকলো না এটাও তো ঠিক আছে ওই তাফসি যারা করেছেন তারা বলেছেন যে রসুল্লাহ সাল্লাম তো কোন অবস্থাতেই ওনার দিল অস্থিরতা আসার কথা না তিনি তো নবী আল্লাহ তালা ওনাকে সেই ইমানের ওই লেভেল যেহেতু আবুদ্দী নন কাজেই অভাব ছিল বিশেষ করে রসুল সাল্লাহ আসলামের ব্যাপারে ওয়ারিদ হয়ে গিয়েছিলেন সেই জন্য এই এই সাকিনাটা দরকার ছিল কার আবু ওদুল আর নবীরা সব সময় সাকিনের হালতে থাকেন এটাও তো ঠিক আছে তা গ্রহণযোগ্য আছে আর আগাই নি কাছে গিয়ে ঘুরে গেছে ওদিকে এদিকে ঢু মারেনি সব তো আল্লাহ তালার ফায়স আল্লাহ এবং অনেক সময় আল্লাহ তাকে অনেকবার সাহায্য করেছেন বাজারের ময়দানে সৈন্যবাহিনী নাজিল করেছেন করেছেন আল্লাহ এইভাবে আল্লাহর অনেক বাহিনী আছে সেটা দিয়ে আল্লাহ তালাকে সাহায্য করেছে নবীকে সাহায্য করেছেন আল্লাহ তালা তোমরা যদি মুসলমানরা কেউ অলস হয়ে যাও কাপুরুষ হয়ে যাও ভীতু হয়ে যাও তোমার যুদ্ধে যোগদান না করো তাহলে আল্লাহ তালার বহু বাহিনী আছে সৈন্য আছে তাদেরকে কাফেরদের কথাকে কে বাক্য কে তাদের বাক্যকে আল্লাহ নিচু করে দিলেন তাদের গর্ব অহংকারকে চুরমার করে দিলেন বদলে তাই হলো খন্দকে হলো তারা এত প্রস্তুতি নিয়ে এসে তারা ব্যর্থ হয়ে চলে যেতে হলো ঠিক না। তো আল্লাহ তারা তাদেরকে এইভাবেই বিভিন্ন বাহিনী দিয়ে তাদের কথাকে তারা বিজয় চুক্তি করে এসেছে বিজয়ের শপথ করে এসেছে কিন্তু পরাজিত হয়ে গেছে তাদের মুখকে ছোট করে দিয়েছেন তাদের কথাকে নিচু করে দিয়েছেন আর হিয়াল ওকালিমাত আল্লাহর কথা সব সময় উঁচু আল্লাহর কথা সবসময় উপরে থাকে আল্লাহ অপরাজিত আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না এবং তিনি হাকিম তিনি অনেক জ্ঞানী তিনি মহা মহাজ্ঞানী এখন এখানে কালিমাতুল আল্লাহর কালিমা আল্লাহর দিন সবসময় তো উঁচু আসনে থাকার কথা লিওদ হেরাহু আল্লা দিন এ করলে সমস্ত দিনের উপরে আল্লাহ তালার দিন ইসলামকে বিজয়ী করে দেবেন এবং উঁচু করে ধরবেন এই কথা এই জমানায় কতটুকু পাওয়া যায় সরের জমিনে মুসলমানরা পশ্ন করতে পারে ঠিক গুলো তো ওই জমানায় পাওয়া গেছে কিন্তু এই জমানায় তো আল্লাহর কথা খুব উঁচুতে আসে ইসলাম খুব বিজয়ী আছে কায়দা নাই কেউ কেউ মনে করতে পারেন মুসলমানদের গাফলতি দুর্বলতার কারণেই তারা দুনিয়াতে জলিলু খার হচ্ছে কিন্তু আল্লাহ তালার দিন কিন্তু মোটেই জলিলুখার নয় এখনো ইসলামের কথা যদি এক জায়গায় একা সেমিনার হয় একজন মুসলিম যদি ইসলামের বক্তব্যটা তুলে ধরে খ্রিস্টান তার বক্তব্য তুলে ধরে ইহুদি তার বক্তব্য তুলে ধরে শিখরা তার বক্তব্য তুলে ধরে হিন্দুরা তার বক্তব্য তুলে ধরে দুনিয়ার মানুষের বিরাট অডিয়েন্স থাকে হ্যাঁ দশ হাজার লক্ষ লোকের সামনে যদি এভাবে প্রেজেন্ট করা হয় কোন কথাটা জমিনের মধ্যে উঁচু হয়ে থাকবে জাকি নায়কের কনফারেন্স থেকে তো সেটা বোঝা যায় কোন অবস্থাতেই এই দেশের বুকে আহমদিদাতে যে ডিবেট হয়েছে সেখানে কি অবস্থা হয়েছে আপনারা কেউ কেউ দেখেছিলেন কেউ আসেন নাকি ওখানে ছিলেন ওখানে ছিলেন হ্যাঁ রয়্যাল আলভার্ট হলে ছিলেন কেমন লেগেছে কিছুই বলে অন্য কোন ধর্মাবলম্বীর পক্ষে সম্ভব ছিল এই আদর্শিক দিক থেকে সুস্পষ্ট দিনের বক্তব্য দিক থেকে এখনো ইসলাম পৃথিবীতে বিজয়ী আলহামদুলিল্লাহ মুসলমানরা গাদ্দার মির্জাফরি করে মির্জাফরি করে কিনা বলেন নিজের দেশকে আরেকজন হাতে তুলে দেয় কিনা অন্য জাতির গোলাম হতে চায় কিনা এই জাতির মধ্যে এক বদ খাসলত পাওয়া গেছে এই জন্য তারা নির্যাতিত এই জাতি নিজে দুশ্মনকে ডেকে আনে কিন্তু এতে ইসলামের কোনো ক্ষতি হয়নি ইসলাম এখনো অপরাজিত আদর্শ এবং দিন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অমুসলিমরা এটা স্বীকার না করে উপায় আছে এই ব্যাপারে কোনো দিমত পোষণ করতে পারবে না এরপরে আমরা শেষ করবো সে দিয়ে একচল্লিশ আমরা রায় দিয়ে ইনশাল্লাহ হে মোমিন কন আল্লাহ তালা মুসলমান থেকে সাহাবিদিকে উৎসাহিত করছেন এটা দিকে তোমরা কি করো বের হয়ে যাও খেফা ফানো সিকারান ভারী অবস্থায় হালকা অবস্থায় অর্থাৎ তোমার অনেক রসদপত্র আছে অস্ত্র বেশি আছে সেটা নিয়েও বের হো আর বেশি কিছু নাই টাকা নাই তুমি খালি হাতে অল্প কিছু নিয়ে আল্লাহর করে আল্লাহ রাস্তায় বের হয়ে যাও রাস্তায় তোমাদের মাল তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জা আলকুম খাই এটা হচ্ছে তোমাদের জন্য অনেক উত্তম ইন কুন্তুম তাহ যদি তোমরা সত্যিকার ভাবে জানো যদি তোমরা জানতে তোমাদের জন্য পরকালে কি নিয়ামত রাখা হয়েছে কত লাভবান হবে তাহলে এখান থেকে বিভিন্ন ওজন মোনাফিক ছাড়া আর কেউ ওজোর দেয়নি শুধু মুনাফিকরা ওজন দিয়েছে সেই কথা এগারো শুরুতে শুরুতে আসবে ইয়া তাদেরও না যে আপনার কাছে ওজোর নিয়ে আসে আর তিনজন সাহাবি শুধুমাত্র তাদের কোনো অজর ছিল তারা গাফলাতি করেছিলেন পরে তারা তাহবাক করেছেন তাদের খবর পরে আসবে